মানবতার সমাধান সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত বাংলার সম্মানিত সদীদর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা আমাদের সাথে অনুষ্ঠানে যোগ দিয়েছেন আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছে ইসলামে মানবাধিকার বনাম পাশ্চাত্য সভ্যতা এই শোরু নামে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো জীবনের নিরাপত্তা শুধু দর্শক এই গুরুত্ব বৃষ্টিপূর্ণ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে যে সকল অতীতবৃন্দরা এসে যোগ দিয়েছেন চলুন তাদের সাথে আমরা প্রথমে পরিচিত হয়ে নেই আমার ডান থেকে বিশ্ব আছেন বিশিষ্ট আওয়ালিদিন ইসলামী চিন্তাবিদ শেখ শহীদুল্লাহ হানমাদানী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং আমার বাবা বিশ্বাস বিশিষ্ট আলমদিন ইসলামী চিন্তাবিদ শেখ মুজর বিন মহসিন এবং আমার সর্বময় আছেন প্রখ্যাত আলেম ইসলামী চিন্তাবিদ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আসসালাম আর সম্মানিত শুধু আপনাদের সাথে রয়েছে আমি হারুন হোসেন বলছিলাম যে মানুষের জীবনের নিরাপত্তা এটি একজন মানুষের মৌলিক মৌলিক অধিকার আর আসলে এই অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে ইসলাম কি অবস্থান নিয়েছে ব্যবস্থা নিয়েছে আর অন্যান্য ধর্মের অবস্থানগুলি আমরা যে নিশ্চিত করেছে মানুষের জন্য প্রথমে আমরা বলেছি ধর্মীয় অধিকার তারপর হলো তার জীবন রক্ষার অধিকার তার জীবনের নিরাপত্তা এই জন্যই জীবনহানি করাকে ইসলাম কঠিনভাবে নিষেধ করেছে যেমন সৌর আলমা বলেছেন যে এত বিশাল একটা উক্তি মানব জাতি নিরাপত্তার জন্য পৃথিবীর কেউ করতে পারেনি যেটা কোরআন করেছে একটি মানুষকে যে হত্যা করেছে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করেছে এবং তার প্রথম হত্যাকারী হত্যাকারী কাবিল তার কাছে চলে যাবে কারণ এই হত্যার নিয়মটি সেই পৃথিবীতে প্রথম জারি করেছিল আর আল্লাহ বলেছেন কথা আল্লা উল্লেখ করেছেন এক নম্বর ফাজু জাহান্নাম তার প্রতি দান হল জাহান্ন দু নম্বর সে থাকবে চিরকান সে জাহান আলোচনার মধ্য দিয়ে দলিল প্রমাণ সহ যে জিনিসটা আপনি উপস্থাপন করলেন তাতে বুঝা গেল যে ইসলাম একমাত্র ধর্ম বা দিন যা মানুষের জীবনে নিরাপত্তা নিশ্চিত করেছে একেবারে হাদিস যোগ করা যায় শেখ যেটা বললেন এই হাদিসের সঙ্গে মানব জীবনকে আল্লাহ রাবুল্লাহ আলমিন এত গুরুত্ব দিয়েছেন যদি কোনো ব্যক্তি রসুদম বলেছেন যে পৃথিবীবাসী ঐক্যবদ্ধ হয়ে যদি একজন ব্যক্তিকে হত্যা করে অবৈধভাবে কাল কিয়ামতের মাঠে আল্লাহরাবাহ আলমিন এই পৃথিবী এবং আসমানের সকল কিছু কে মুখের উপরে নামে মানব অধিকারের কথা বলেছে একজন মানুষ তার আত্মাকে সংরক্ষণ করবে জীবনকে সংরক্ষণ করবে ইসলামের মতো বিধান আর পৃথিবীর কোন ধর্ম এত বড় করা যায় না বিষয় হলো যে আসমানে যারা আছে যারা আছে সকলে মিলে যদি একজন ব্যক্তিকে হত্যা করে তাহলে দেখুন ইসলামে বলা যেতে পারে কোন সন্দেহ নেই পৃথিবীর বুকে জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছে ইসলাম প্রাথমিকভাবে ইসলাম অন্যায়ভাবে হত্যা নিষিদ্ধ করে দিয়েছে দ্বিতীয় পর্যায়ে যদি কেউ কখনো এরপরেও অন্যায়ভাবে হত্যায় লিপ্ত হয়ে যায় সেটার ব্যবস্থা ইসলাম এমনভাবে নিয়েছে তৃতীয় পর্যায়ে কেউ আর যেন হত্যার পথে সেই ব্যবস্থাটির নামই হলো কেসা আল্লা সুবাহ স্পষ্টভাবে কোরআন কারিমে যেটিকে অপরিহার্য করে দিয়েছেন পৃথিবী আলি কুমুল কেসাস তোমাদের জন্য কেসাসকে অপরিহার্য করে দেওয়া হয়েছে তারা আসলে দেখুন এবং সেখানে আল্লাহন বলছেন ওফিল বিচক্ষণ ব্যক্তিরা তোমাদের সংরক্ষণের অন্যতম মাধ্যম কিন্তু আজকের যে সভ্যতা পাশ্চাত্য সভ্যতা বলছে যে মানুষ হত্যা করুক যা কিছু করুক তাকে কিন্তু তার বিনিময়ে শাস্তি দেওয়া যাবে না ওইরকম এই যে বিষয়টা আসতেছে একদিকে একজন মানুষের প্রাণ চলে গেল আমি দুনিযাতে মৃত্যুদণ্ড দেওয়া যাবে আসলে এটা কোনো সন্দেহ নেই কখনো মানুষের অধিকার এটা দেওয়া হয় এই কারণে চলছে দ্বিতীয় হলো যে পরিবারের এক সদস্যকে হত্যা করা হল তার অপরাধটা কি? আপনি তাকে কি অধিকার দিলেন আপনি এই ব্যক্তিকে যত শাস্তি দেন না কেন আসলে সেই ব্যক্তি তো একজন নিহত হয়ে গেছে সে তো পাওয়ার কিছু নেই বরং এভাবে এই শাস্তি পেয়ে বরং এই বলা হয় যে একজন হত্যার বিরুদ্ধে তাকে যদি কারাগারে আবদ্ধ করে রাখা হয় সে সেখানে আরও বড় হত্যাকারী হয়ে ফিরে আসে আরও বড় হত্যাকারী হয়ে ফিরে আসে ঘটনা ঘটায় একজনকে মানে কেসাস নিলে একজনকে হত্যা করলে হত্যার বিনিময়ে যদি পৃথিবীতে এমন একটা বিধান প্রতিষ্ঠিত হবে যার ভয়ে দ্বিতীয় কোন ব্যক্তি তার উপরে অস্ত উত্তোলন করবে না যেহুত হয় যে ব্যক্তি হত্যা করল সেও যাবে জাহার নামে যে নিহুত হলো সেও জাহার নামে যাবে কারণটা কি মানে আর কোনদিন যেন কেউ এই ধরনের কোন কাজে জড়িত না হয় জিজ্ঞেস করা হলো যে ব্যক্তি মারা গেল। একে কেন বললেন যে সে সুযোগ পালে সে মারত না জীবনের নিরাপত্তা বিষয়টি অনেক বড় একটি বিষয় সেই বড় হওয়ার কারণে ইসলাম মানুষের জীবনকে সেভ করার জন্য সব দিক থেকে ব্যবস্থা গ্রহণ করেছে একজন মানুষের নিরাপত্তার জন্য যতগুলি সিস্টেম দরকার সবগুলি সিস্টেম ইসলামে আছে ও কাতাবনা আলাইফা বিনসি ওইনি যদি কারো কেউ নফস নষ্ট করে যান নষ্ট করে যানের বদলা যান যদি তার চোখ নষ্ট করে চোখের বদলে চোখ নাক নষ্ট করে নাকের বদলে নাক করে দাঁতের বদলে কেসাস এখন একটা লক্ষণ হয়েছে এখন আউলিয়াই মকতুল নিহত দুইটা পদ্ধতি ইস রেখেছে যে যারা নিহত ব্যক্তির ওয়ারিস তাদেরকে বলেছে এখন তোমরা যদি হত্যার বদলে হত্যা চাও করে নাও তোমাদেরকে দেয়া যদি তোমরা অর্থনৈতিক দণ্ড দিয়ে তোমরা সেটার মূল্য নিতে চাও রক্ত মূল্য নিতে চাও সেটা একশো উঠ একশো উঠের মূল্য আজকে প্রায় পঞ্চাশ ষাট লক্ষ টাকার কম হবে না যদি কোনো খুনি জানে যে খুন করলে একশো উট পঞ্চাশ ষাট লক্ষ টাকা দিতে হবে বাপ দাদার জায়গা জমি সব বিক্রি করে হয়তো গোষ্ঠী শুদ্ধা ফকির হয়ে গিয়ে দিতে হবে এগুলি প্রত্যেকটা আসমানি রব্বানি শাস্তি এত কার্যকর হত্যাকাণ্ড রুখে দিতে সোহান আল্লাহ এগুলির কোনো বিকল্প আজকে নাই আজকে দেখুন একজন খুনি তারা কি করলো যাবজ্জীবন কারাদণ্ড দিল কোরআনিক কোথাও কিন্তু কারাদণ্ডের কোনো বিধান নাই। হাতিসে শুধু একটা বিধান আছে কেউ জিনাবা বিচার করলে অবিবাহিত হলে তো অতগ্রীব আমিন একশো লাগাও এক বছরের জন্য পৃথিবীর অন্য অঞ্চলে পাঠিয়ে দোক দেশান্তরিত করো এইখানে থাকলে আবার এই নৈতিক অপরাধ করতে পারে বা যাই হোক সে এখান থেকে যাতে চলে যায় সেটা কিন্তু কোনো জেলখানা না তবুও মোলামারা বলেছেন যেহেতু এক বছরের একটা কথা আল্লাহ বলেছেন কোনো অপরাধে জেল দিলেও এক বছর যাতে পান না হয় কয়েক দিন কয়েক মাস সর্বোচ্চ হল এক বছর এখন হলো কি খুনির কোনো শাস্তি নেই পৃথিবী থেকে কখনো এই খুনের অপরাধ দূর হবে না আজকে দেখেন জাতিসংঘ উনিশশো আটচল্লিশ সালে মানবাধিকার আইন করে তিরিশটা ধারা সেখানে জীবন রক্ষার ধারাও আছে ধারা সম্বলিত মানবাধিকার আইন তারা করলেন একটা বিরতিতে অল্প কিছুক্ষণের জন্য তারপর ভিড়ে আসবো এই গঠনমূলক আলোচনায় আশা করি কেউ দূরে যাবেন না ওসসালাম আলাইকুম রহমতুল্লাহ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 बुनियादी शिक्षा उदाहरण बुधवार प्रत दस टे पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेलेश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 दारा जाकात फराज। शंपत ठीक जकानी मानुषे अर्थनिक्रेणी ज যার মাধ্যমে মানবতার কল্যাণ নিশ্চিত করা যেতে পারে বিরতির বর্ষদর্শক আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি জি স্যার জি মানবাধিকার মানুষ যে মানুষের অধিকার দিতে ক্ষমতা রাখে না সে বুদ্ধি না। এটা প্রমাণ মানুষ তো এমন করবে ফিলিস্তিনি ফিলিস্তিনিকে খুন করলো তাদের ঘর বাড়ি মেসাকার করে দিল তাদের ভূমি দখল করলো শিশুদের হত্যা করলো নারীদের ধর্ষণ করলো হত্যা করলো সবাই আছে পৃষ্ট করেছে কিন্তু এর এখন মানবাধিকার দিতে হলে প্রথমে আমরা সবাই মানব ইহুদি ফটোকলে লেখা আছে ফটকল ইহুদিদের করলে আমাদের কাছে খারাপ লাগবে এই আমাদের স্বার্থেই এইসব হাইবান জানোয়ার কে মানুষের ছবি দেয়া হয়েছে তো আপনি যদি মানবাধিকার আপনি দিলেন কিন্তু মানবকে সেটাই আপনার জানা নেই তাহলে অধিকার কিভাবে আমরা পাবো যেমন আজকে বলা হয় মুসলিমদের কোন মানবাধিকার থাকতে নেই মুসলিম হলে তার কোন বিড়ালকে আটকে রেখে খাবার দেয় নেই ছেড়েও দেয় নাই বিড়ালটি প্রাণ হারিয়েছে যে একজন মহিলাকে একটা বিড়ালকে একটু পানি দিয়ে তার তৃষ্ণা মেটানোর যান বাঁচানোর সহযোগিতা করেছে সে পাপি মহিলা সমস্ত হয়ে গেছে একটা বিষয় হলো এই দুইটা পশুই কুকুর হালাল পশু না ইসলামে আমি সম্মানিত সদি দর্শক মানবাধিকার কাকে বলে এটা পশুর অধিকার কিন্তু মনে রাখতে হবে পশুর অধিকার নিশ্চিত করে আপনি জানাতে যেতে পারবেন না যতক্ষণ না আপনি মুসলিম মুসলিম আপনি আমি যাচ্ছি তাই করব আর করবো সেবা করে আমি চলে যাব। এটা কোনো দিন হবে না কারণ এটি তাদের যুগের ধর্ম তাদের নীতি নৈতিকতার উপরে আল্লাহ রবুল্লাহ ফায়সলা করেছেন আমাদের জন্য রয়েছে আমাদের আমরা আদিষ্ট হয়েছি দিন মানতে দিন মানব ইমান থাকবে আমরা সলাত আদায় করব তারপর আমরা যদি কোন মানব যত পিপড়া ছিল উনি আগুন লাগালেন ওই বাটি হল একটা পিপড়া কেটেছে যারা আল্লাহ তসবি পড়ে এটা আপনি ঠিক করেছেন ঠিক করেননি আল্লাহ আসলে প্রাণী হোক না পিঁপড়া ক্ষুদ্রতম সে যদি আমার কোনো ক্ষতি না করে থাকে তাকে হামলা করান সংরক্ষণ করেনি পশুপক্ষীর অধিকার সংরক্ষণ করেছে আর একটা বিষয় এখানে লক্ষণীয় যে এই যে কেশার সম্পর্কে অনেক কথা বলা হচ্ছে এবং মানুষ পাপ করলেও একটা মানুষকে হত্যা করলেও তার বদলে নেওয়া হবে না রাষ্ট্র পরিচালনা করেছেন সেই ক্ষেত্রে কয়জন মানুষ নিহিত হয়েছে এইভাবে যদি জেনাই লিপ্ত হয়েছে কতজন মানুষ এমনটা করেছে আর কতজন মানুষ অবৈধভাবে হত্যা করেছে ইসলাম মৌলিক চারটি পাপের কথা বলেছে বড় বড় তিনটি পাপের কথা বলেছে যুগে আমরা দেখতে পাই আবরের যুগে দেখতে পাই উমর উসমান আলী রাজাল আনহুম তাদের যুগে দেখতে পাই যে কতজন মানুষ সেখানে নিহত হয়েছে আর আজকে অন্য ধর্মের ক্ষেত্রে দেখা যায় যে মানুষের কিছু মনে করা হয় না মৃত্যুদণ্ডা দেওয়া যাবে না মানবাধিকার লঙ্ঘন কখন যখন সাধারণ কোন মানুষ মারা গেল সাধারণ মানুষ নিহত হলো সে বিচার পাবে না তার বিচারটা হলো কি যে মানবাধিকারের দোহাই দিয়ে এই ক্ষেত্রে তাকে আমরা সেভ করে দিলাম পক্ষান্তরে এই মানবাধিকারবাদীরা যারা হিউম্যান রাইটসের কথা বলেন তারা যদি তাদের স্বজন হারাইয়ে ফেলেন তাদের আপনজন হারিয়ে ফেলেন তাদের উপরে কোনো আঘাত আসে তাহলে নিজেরাই নিজেরা নিজেদের হাতে রক্ষিত পিস্তল দ্বারা অসংখ্য মানে পশ্চিমা বিশ্বে যে বিষয়টা এখন দেখা যায় দুঃখজনক ব্যাপার সেটা হলো এই যে মানে অবৈধ যৌনাচার যেটা যৌনাচার বললে অবৈধ হয়ে যায় সেটা বলা লাগে না সেই ক্ষেত্রে যে একজন পুরুষ একজন নারীর উপরে যেভাবে আক্রমণ করছে যে ধর্ষণ জেনা ব্যবস্থার বেড়ে গেছে একজন মহিলা তার কিছু করণীয় নাই শেষ ফলাফল সে বেছে নিচ্ছে আত্মহত্যাকে যদি এই ধরনের মানবাধিকার রক্ষিত হতো যেটা ইসলাম বলেছে যে কোনো নারীর উপরে এইভাবে যদি অত্যাচার করা হয় তাহলে তার বিধানটাকে তাকে ডেকে এনে রজম করো তাকে থেকে এই আত্মহত্যার বন্ধ হয়ে যাবে এবং কেউ কোনো ব্যক্তির উপরে এইভাবে অধিকার হরণ করার জন্য এগিয়ে যাবে না আর কেসাস যেটা আল্লাহ জান রক্ষার জন্য যে জানের বদলা যান এইটা না থাকার কারণে যান হালাক হচ্ছে অসংখ্য অসংখ্য কারণ যে নিহত ব্যক্তি নিহত ব্যক্তির ওয়ারি সত্তরাধিকারী তার ছেলে তার সন্তান তার যত আত্মীয় আছে যতক্ষণ বিচার না পাবে মনে মনে কিন্তু তারা একটা বিরাট ক্ষুব্ধ এবং তারা বিক্ষুব্ধ অবস্থায় থাকবেই সুযোগ তালাস করবে কিভাবে এর প্রতিশোধ নেওয়া যাবে তখন তারা কোনো না কোনো উপায় হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে যাবে আচ্ছা এখন ওখানে কিছু বাড়াবাড়ি হবেই কারণ যদি আইন একটা প্রাণ যাবে আরবরা জাহিরে যুগে একটা উঠ একজনের কুপে পানিবান করেছে কেন তার উঠে পানিবান করলো কূপের মালিক এসে উঠের মালিককে মেরে ফেলেছে আচ্ছা মেরে যখন ফেলেছে একটা বিচারিক আদালত যদি থাকত বিচার করতো কিন্তু বিচারের কোনো সিস্টেম নেই আবার কূপের মালিকের কূপের মালিক যখন উঠের মালিককে হত্যা করেছে উটের মালিকের দল বলে এসে কূপের মালিককে হত্যা করেছে শুরু হলো যুদ্ধ আড়াইশ বছর ওই ঘটনা থেকে আড়াইশ বছর হত্যার বদলে হত্যা হতে হতে যুগের পর যুগের পর্যন্ত হত্যা বিষয় উল্লেখ করা যায় যে আজকে লন্ডনে হামলা হচ্ছে কয়জন মারা গেল আজকে আমরা যদি উদাহরণ দিই কতজনার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হলে নির্বিচারে পাখির মতো একবারে বোমা হামলা করে প্রতিশোধ তারা যে নেয় না এমনটা নয় নিজের ক্ষেত্রে অনেক ছাড় একটা কথা আছে সেই ক্ষেত্রে এই ছাড় দেওয়া হচ্ছে অন্য ক্ষেত্রে কিন্তু ইসলামের ক্ষেত্রে কোনো ছাড় নয়। আজকে উনিশশো সালে যে ১৪ মে যে ঘটনা ঘটলো তারা যেভাবে ফিলিস্তিনের হামলা চালিয়ে একেবারে একটা রাষ্ট্রকে এভাবে দখল করে নিল যুগ ধরে কারণ একটাই ছিল যে মুসলিম তারা মুসলিম তারা একটা ধোঁয়া তুললো যে এখানে ইহুদি ইবুদকে থাকতে দেওয়া হচ্ছে না শুধু এই একটি কারণে লাখ লাখ মানুষকে হত্যা করা হলো এখানে একটা জিনিস বুঝতে যাচ্ছে সেই নিয়মের ভিতরে যখন উসমান রাধিউলীকে হত্যা করা হলো জুলুম করে উনি বলেছেন বনি উমাই ক্ষমতা চলে আসবে কারণ যেই ব্যক্তি জুলুম অবস্থা অবস্থা নিহত হবে তার জেনারেশন আল্লাহ বলছেন আমি সুলতান দেব ক্ষমতা দেবো এটা শুধু বিচারের সন্তান না দেখবো তোমরা শাসন ক্ষমতা এদের হাতে আসবে পরে ওটাই হয়েছে একশো বছর খান মাদানি কে ধন্যবাদ শেখ মুজাফর বিন মিনকে এবং মুফতি খাদ ইব্রাহিম সাহ সম্মানিত সদি দর্শক আমরা এই আলোচনার মত দিয়ে একথা স্পষ্ট ভাবে বুঝতে পারলাম যে ইসলামী একমাত্র দিন যা প্রকৃতপক্ষে মানুষের যে বেঁচে থাকার অধিকার সেটা নিশ্চিত করেছে আর অন্যান্য সকল যে সমস্ত সভ্যতার কথা বলছি সে সভ্যতা শুধু মুখরোচক স্লোগান সর্বস্ব আর বাস্তবতা থেকে অনেক দূরে এদিকে ইসলামী একমাত্র পথ আসুন ইসলামকে আমরা বোঝার চেষ্টা করি আল্লাহ রবুল্লা আয় আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ও সালাম আলাইকুম রহমতুল্লা ওবার আপনার আপনার পারে পারে করতে দুই তিন শূন্য এক SORT CODE CODE SWIFT BIC उ ए जि टा पाठ मेल कर समाधान जा मानुष के आखिरमुखी कर सम्पद परीक्षा कर सम्पद नहीं परीक्षा समीक्षाएं अनुप्राणी आल्लाह अंतरे अल्लाह भीति सृष्टिकारी हादिस समूह कल रगारोटा पुन सम्प्रचार सकाल दस टेलेश